الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد يونيبرسل بيشانير شمانيتو دوشخ سرطة بھائي بنرا اپنا ده جنواز كي اكتئي باقت بامراو پوحر ديبو رمضان كندریک باقت بوٹي هلو حكمت السيام. ज्ञान क्यों बाबल जला सियाम फरज कर सुर अल बकर तिरशी नम्बर आयताल्ला যেমনি ভাবে লিখিত ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে লাল্লা কুম তত্ত্বকুন যাতে তোমরা তাক অর্জন করতে পারো আত্মরক্ষা করতে পারো বেছে যেতে পারো তবে সে সিয়ামটি গণনা যোগ্য কিছু দিন খুব বেশি দিন নয় আবার খুব একেবারে অল্প নয় সিয়ামের মধ্যে বিশাল একটি হ্যাকমা রয়েছে হ্যাকমা শব্দ হল স্টিয়ারিং হ্যান্ডেল সাইকেলের হ্যান্ডেল রিক্সার হ্যান্ডেল গাড়ির স্টিয়ারিং হ্যাকমা হ্যাকমা হাকামা থেকে উৎপন্ন শব্দ হাঁকামি ও স্টিয়ারিং বা ঘোড়ার লাগাম উঠেল লাগাম যেটা দিয়ে তাকে সঠিক পথে পরিচালনা করা হয় এবং ডান বাম এর ধ্বংসাত্মক গমনাগমন থেকে তাকে রক্ষা করা যায় তো সিয়ামের মধ্যে অনেক হ্যাকমা রয়েছে সিয়াম এর এর দ্বারা জাগতিক অনেক কল্যাণ আমরা লাভ করি পারলৌকিক অনেক কল্যাণ লাভ করি সিয়ামের দ্বারা আমরা পারলৌকিক ঢুকব আহা কি মজা গেট দিয়ে একবার ঢুকবে অনন্তকালের কোনো আর পিপাসা তাকে আক্রান্ত করবে না এমন এক চিরতৃপ্তি প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে দান করবে ওই রাইয়ান গেট দিয়ে ঢুকে সে যখন পানি পান করবে সেই অকল্পনীয় সুস্বাদু পানীয় একজন অবর্ণনীয় দুটো আনন্দ লাভ করে একটি হল সারাদিন কষ্টের ক্ষুধা পিপাসার শেষে সে যখন সন্ধ্যায় সূর্যাস্তের সময় সে ইফতার করে তখন সে কি আনন্দ আহা সে আনন্দ পৃথিবীর কোনো শ্রমের পরে কিছু খেয়ে এত আনন্দ পাওয়া যায় না কারণ এসি আমার মধ্যে মানুষের শারীরিক মানসিক আধ্যাত্মিক সব ধরনের একটা স্বপ্ন স্বাদ অভিলাষ কাজ করে একটি সৎকর্ম করছি বলে হৃদয় চেতনা জাগে আল্লাহ খান না আমিও খেলাম না আল্লাহ পান করেন না আমিও পান করলাম না আল্লাহর কোনো স্ত্রী নেই আমিও স্ত্রীর বর্জন করলাম এই যে সৃষ্টিকর্তার তাঁর তিনি যেমনটা তাঁর গুণাবলী সেগুলোর সাথে যেন আমরা একটা নিজেরা একটা চর্চা করলাম কত ভালো লাগলো আল্লাহ তো বলেছেন এটি আমার আর আমি নিজে এর বিনিময় দেব কোন ফেরিস্তা দিয়ে দেওয়াবো না আমি নিজেই দেব ওয়ান যাবি সিয়ামের বিনিময় আমি নিজেই হয়ে যাব একজন সামের জন্য রোজা পালনকারীর জন্য সিয়াম পালন করলে একদিন একটি দিন যদি কেউ আল্লাহর পথে আল্লাহর বছরের দূরত্বে আল্লাহ তাকে নিয়ে যাবেন জাহান্নাম থেকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দিবেন। কত বড় কথা রোজাদারের মুখে একটা দুর্গন্ধ তৈরি হয় সেটি কত পারলৌকিক নাজ নয়ামতের আমরা সুসংবাদ প্রাপ্ত হয়েছি কুরু অনিমা ফিরে ইয়া খিয়া কেয়ামতিন আল্লাহ বলবেন তোমরা খাও পান করো তোমরা যে पृथिवीर खाओ पान करोकिक उपकार अर्जन करी आल्लाकार लाभ करब्धमे से आनंद तो भाषा बर्णना कर सूझ नहीं আমি আমার পণ্য বানব সব অকল্পনীয় অনির্বাচনীয় নাজ নিয়ামত সুখের উপায় উপকরণ ভোগ বিলাসের সমস্ত সামগ্রী যেগুলো মালা আইন রক্ষু কোনো দিন দেখেনি ওয়ালা উজুন সামিয়াদি ওলাহলে সিয়ামের পারলৌকিক উপকারিতা তো অসীম অনন্ত আল্লাহ আকবার সেগুলি তো আছেই তার পাশাপাশি সিয়ামের জাগতিক উপকারিতাও অনেক অনেক বড় আজকের বিজ্ঞান সিয়ামের দ্বারা আল্লাহ তালা আমাদের শরীরে কি কি উপকারিতা বহন করে নিয়ে আসেন সেটাও বর্ণনা দিচ্ছে অপরিসীম এর জাগতিক ও সেরকম আমাদের দেহে সিয়ামের আওয়ালিজি সুমাবি সিয়াম কাহিল থেকে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি সিরিয়ার একজন বড় মুসলিম বিজ্ঞানী জাগতিক উপকার তিনি সেখানে লিখেছেন আউলি যে সুম তোমার দেহে যত বিশ জমা হয় যত ফরমালিন জমা হয় যত কার্বাহাইড জমা হয় যত কত রকমের বিষক্রিয়া কার্বন অক্সাইড বিভিন্ন খনিজ দ্রব্য বিষাক্ত দ্রব্য শ্বাসের সাথে আমরা প্রত্যেকেই যে হাওয়া যে বাতাস আমরা আমাদের ভেতরে নিয়ে থাকি আমরা কয়েক কিলোগ্রাম कार्बन डाइाइाइक्साइाइड सीसा एवं गन्धक एगुलि सेलर मध्य जड़ो कर फेली पानी पान करी से ही पानी द्वारा प्राय दुश कलोग्राम विभिन्न खनिज द्रव्य एषक्त्रव्य हमारे देहे संचित करी तो सबकिछ सियाम द्वारा शरदा जन सम्भव আল্লাহ সিয়াম কে রেখেছেন এসব বিষাক্ত মানুষ যখন মানসিক ডিপ্রেশনে ভোগে টেনশনে ভোগে যে ডিপ্রেশন টেনশনের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করছে ২০১৫ সালে আট লক্ষ মানুষ আত্মহত্যা করেছিল ডিপ্রেশনের কারণে विषणतार कारण मनोरोग कारण तो क्योंकि मानसर मानसिक स्वास्थ्य मानुषिज्ञान मनस्तर प्रभावता दूर है टेंशन दूर है विच्छिता दूर है विषन्नता दूर है सब्लाभिन्न प्रक्रिया सियाम के मनोरोग मुक्तिदान कर দুর্বল এবং অসুস্থ সেলগুলোকে খেয়ে ফেলে নিঃশ্বাস করে ফেলে সাবাড় করে ফেলে এভাবে বাড়তি ওজন থেকে আমরা মুক্তি লাভ করি অতএব শরীরের বাড়তি ওজন কমানো এ সিয়ামের একটি জাগতিক উপকার আল্লা আমাদেরকে দোয়া শিখিয়েছেন একটা সৌন্দর্য নিয়ে আসবে আর পরকালের একটা সৌন্দর্য নিয়ে আসবে জাগতিক একটা নিয়ে আসবে শারীরিক একটা কল্যাণ আসবে মানসিক কল্যাণ নিয়ে আসবে তারপর পারলৌকিক একটা কল্যাণ নিয়ে আসবে সেজন্য দ্বারা আমাদের কমাবার একটা বিরাট আমাদেরকে দান করেছেন আকাঙ্ক্ষা যেই যৌবনের যৌন্মদনা সেটারও চিকিৎসা হলো এই সিয়াম নবী সাল্লাম থেকে সাহিব तुम्हारा गठन करते काट कर दे दमन कर देख बर्बाद करबे सियाम शासे उपयुक्त समय से उज्जीवित करम एक बिराट प्रभाव रही मानसर जौब के কন্ট্রোল রাখার জন্য কারণ যৌবন যৌবনের হরমোনো সিয়াম পালনরত অবস্থায় এগুলো নিঃসরণ বন্ধ হয়ে যায় প্রায় জিরো পজিশনে চলে যায় অতএব সিয়াম দ্বারা যুবক্রেতাদের যৌবনের সেই উন্মাদনাকে তারা কন্ট্রোল করে তার যৌবনকে সংরক্ষণ করতে পারেন বিভিন্ন ভয়াবহ যৌন ব্যাধি থেকে নিজেকে সেভ করতে পারেন আহ সিয়াম তোমার বার্ধক্য কে সেলগুলিতে দেহের কোষগুলিতে এগুলো থেকে সিয়ামের মাধ্যমে আমরা মুক্তি পেয়ে যাই আমরা যেমন দেখি প্রজাপতি যে কীট থেকে তৈরি হয় প্রায় এক মাস একটা সিয়াম পালন করে একটা গাছে একটা দেয়ালে নিজেকে সেটে রাখে से खान मास परे की परुन्दर पाखा सह प्रजापति से बड़े जाए তো তার একটা নতুন লাইফ নতুন জীবন তাকে সিয়াম দান করলো ব্যাং প্রায় ছয় মাস সিয়াম পালন করে মাটি নিচে ব্যাংক শুয়ে থাকে কোনো খাবার দাবার সবকিছু কি সুন্দর ব্যাংকগুলো মাটি থেকে বেরিয়ে আসে চিৎকার করে আল্লাহ তাজবি পরে কি হলুদ বর্ণ কি আকর্ষণীয় তাদের আহ সে জীবন সিয়ামের মাধ্যমে তারা লাভ করলো তো আসলে এই কাহিল সেভেন ডট কম এ লেখা আছে যে সিয়াম পালন করলে অথব হাত্তা সিয়াম বরং সিয়াম আমাদের শরীরের সেল বৃদ্ধির একটা বড় উপায় খুব নিরাপদ পদ্ধতিতে অতএব সিয়ামের দ্বারা আমরা কেউ প্রতিরোধ করতে পারি যিনি নিয়মিত সিয়াম পালন করবেন ইনশাল্লা সহজে বৃদ্ধ হবেন না আল সিয়াম মানুষ যে ধূমপানের নেশাগ্রস্ত হয় কারণে যেই নিকুটিন বিষ তার শরীরে জড়ো হয় যেখান থেকে সে ধূমপানের আসক্তি বা নেশা অনুভব করে আহ সিয়ামের মাধ্যমে সেই নিকোটিন বিষ শরীর থেকে বেরিয়ে যায় সেই সেটা রক্তকে পরিচ্ছন্ন করে এবং ধূমপানের নেশাও स्वे चले धूमपान से क्षमता लाभ कर धूमपान मुक्तर कल्याण देव ए सी एम आ कतो कल्याण मध्यम चल साम देहर सन्दिगुलेदना कमबार एक कल्याण देना এটা এক বিষয়ে যে মানুষের পিঠ মানুষের মেরুদণ্ড মানুষের ঘাড়ের ব্যথা উত্তম চিকিৎসা হয় এই মাধ্যমে। জাহাজিল আমাদের হজম যন্ত্রের রোগ ব্যাধিরও চিকিৎসা রয়েছে এই সিয়ামের মধ্যে অসংখ্য মানুষ যারা হজমের গন্ডগোলে ভোগে তারা এই সিয়ামের মাধ্যমে সেই গন্ডগোল থেকে মুক্তি পেয়েছে এটা একটা সুন্দর নিরাময় নিয়ে আসে বিষাক্ত রক্ত ইত্যাদির কারণে যে সিয়াম সিয়াম পালন করলে মানুষের যে রাসায়নিক বিভিন্ন ঔষধ ট্যাবলেট খেয়ে খেয়ে আমরা এইসব জিনিস চিকিৎসা করি ডায়াবেটিস এর চিকিৎসা রয়েছে এ রয়েছে এসিয়ামের মধ্যে ডায়াবেটিস রোগীদেরকে এসিয়াম সিয়াম কোনো ক্ষতি করে না বরং তাদের ডায়াবেটিস সঙ্গ পরিমাণ কমিয়ে দেয় মানুষের মনোদেহে যেটা তৈরি হয় সিয়ামের কারণে এগুলি দূর হয় যার কারণে সে প্রশান্তি লাভ করে এবং প্রশান্তি লাভ করার কারণে শরীরের সব বিক্রিয়া সুন্দর হয় যার কারণে তার সুগারের কি এজমা এজমার রোগটিও সিয়াম দ্বারা অনেক চিকিৎসা সম্ভব এজমাকে কমিয়ে এসিয়াম এ সিয়াম আমাদের শ্বাস মধ্যে যে সমস্যা হয় শ্বাস যন্ত্রে আমাদের যেই उगेर करी। तेको मुक्ति लाभ हार्ट चिकित्सा डट कम लिखा मानुष जाके डाक्त अवश्य बार्जारी करते इमार्जेंसि सर्जारिना कर जीवन बड़ा খে যাবে সিয়ামের কারণে কৃষণর আল্লাহ বলেছেন মান তাসুমুল্লা কম ইনকুন্ত যদি সিয়াম পালন করো এটা তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা জানো যে জানে না তার তো উপকার করবে কোথেকে থেকে। তো এই উপকারী পথে আসবে থেকে যে জানে आईबी स्किन डिजीज छा चिकित्सा हुकुमे ठीक এবং এক জিমা সহ বিভিন্ন আমাদের যে চর্মরোগ সেটারও চিকিৎসা শিয়াম রয়েছে আল হাসাই শ্যাম কিডনিতে যে পাথর জড়ো হয় সেই পাথরগুলি থেকে মুক্তি পাওয়া যায় স্যামের মাধ্যমে আলজির সারতান ক্যান্সার যে ক্যান্সারের কারণে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে সে ভয়ঙ্কর রোগের প্রতিরোধেও এক বিরাট অস্ত্র হইল এ শ্যাম প্রিয় দর্শক ভাই বোনেরা কত কল্যাণ রয়েছে জান্নাতের অনন্তকালের সুখ শান্তির নেয়ামত লাভের পাশাপাশি এই পৃথিবীর কত কত নেয়ামত রয়েছে এ শিয়ামের মধ্যে কত হ্যাকমত রয়েছে সিয়ামদের মধ্যে একমত দুনিয়া ও হ্যাকমত না খে রাস আমরা প্রাণ ভরে আনন্দ ভরে সিয়াম পালন করব। আমাদের দুনিয়ার হাসানা আখ হাসানা লাভ করার জন্য আল্লাহ আমাদেরকে এই চেতনা নিয়ে শিয়ামগুলো পালন করা তো দান করুন সবদিকামালাইকুমতুল্লাহ